তাহলে আমাদের হচ্ছে যেখানে ধাতুর শেষে চারটি বর্ণের মধ্যে একটি বর্ণ রয়েছে শেষে এমন ভূ দাতু উকার শ্রীদাতু হিকার ওখানে কোথায় কোথায় গুণ হবে আমরা দেখেছিলাম আর যখন গুণ হবে আহ তখন সূত্র বিধায়ক সূত্রটা কি ওখানে আমরা দেখেছিলাম সাব ধাতুক আত এরকম কাজ আমরা দেখেছিলাম যেখানে বর্ণ শেষে নয় কিন্তু শেষের আগে যে বর্ণ ওটা ও ওখানেও গুণ হয় তো কোথায় হয় কেন হয় বিদায় কি এ সমস্ত কিছু আমরা দেখবো আজকে তুমি শুরু করতে পারো এখন শুরুতে লেখা আছে ভুয়াগণেগণের অবস্থা ভাদুগণের অবস্থা দুটি অবস্থাতে গুণ হয় এটা আমরা দেখেছি ধাতু অর্ণ উচ্ছা বর্ণা গুণাহা ভগা দি ভিগণের ধাতুর অন্তবর্ণ মানে ই যদি থাকে তাহলে বর্ণের গুণ হয় ধু ইগবর্ণ আস্তে গুণীগণে ধাতু উতে যদি লঘু ইগবর্ণ থাকে মানে ই উ থাকে তো বর্ণে গুণ সেই বর্ণের গুণ হয় উপ अंतिम वर्णा पूर्व उपा मान अंतिम बर्ण पूर्वे वर्ण से अतः बुधात इखाने बुधात बुधात उकार उपधास কিছু সবাই আহ বুঝে গেল তো আহ আশ আশিস পায় বুঝছো এখানে আমরা দেখছি হ্যাঁ আমি জিজ্ঞাসা করছি যে এখানে দুটো আলাদা পরিস্থিতি রয়েছে ওখানে পার্থক্য কি বলছে যে এক হচ্ছে আমরা দেখছি যে ভাজিগণের ধাতুরি যদি থেকে থাকে তাহলে সেই বর্ণের গুণ হয় যেমন বলছে যে ভূ থেকে ভো হয় থেকে যে হয় সি থেকে সর হয় ভাজিগণের ধাতু উপায় লঘু ইকবর্ণ হস্তিত্বে ওখানে কিন্তু আমরা দেখেছি যে আহ ইক কথা বলা হচ্ছে লঘুর কথা প্রথম ক্ষেত্রে বলা হয়নি যেমন ই ই মানে হস্ত্র দীর্ঘ উ উ এক্ষেত্রে হস্ত্র দীর্ঘ হস্ত দীর্ঘ মানে দুপ্রকারই বর্ণের কথা বলা হয়েছে মানে ইক হস্ত্র দীর্ঘরই বলা হয়েছে কিন্তু এখানে বলছে যে ধাতু উপ আর দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে ধাতুর উপধাতে ধাতুখনে ধাতুর উপধায় যদি লঘু ই বর্ণ থাকে সেখানে দীর্ঘের প্রসঙ্গ আসেনি ই লঘু ই বর্ণ যদি থাকে তাহলে তো বর্ণের গুণ হয়ে যাবে টি উভয় ক্ষেত্রেই গুণ হয় কিন্তু সেখানে দীর্ঘ ক্ষেত্রে বলছে অন্তিম বর্ণের পূর্ববর্ণটাকে উপধা বলছে তা এটাই দেখলাম মানে প্রথম ক্ষেত্রে দেখলাম যে আহ হস্ত্র দীর্ঘ কথা বলছে দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম যে লঘু লঘু সংজ্ঞা হয় মানে এখানে এটা আমরা যেটা বলছি যে ভু এখানে উ জায়গায় ও এসে এসে যাবে জি এখানে ইস জায়গায় এ এসে যাবে শ্রী এখানে জায়গায় এটা নাকি? না সেই জন্য ভূ থেকে ভোস হোসের আহ গুণ হলে হয় যেমন সব তো সপের প্রভাব সপের প্রভাব এ কারণে গুণ হচ্ছে এটা সন্ধি নয় সন্ধি মানে ও রয়েছে পরে ই কার সন্দি সন্ধি করে কি হবে ওটা আলাদা একেবারে আলাদা ব্যাপার আশি আশিস ভাই বুঝছো আহ যেখানে সন্ধি মানে দুটো বর্ণ রয়েছে এটা বর্ণ নিমিত্ত কাজ আমরা যেটা বলি বর্ণ নিমিত্ত কাজ ওখানে বর্ণ কোনো নিমিত্ত হচ্ছে না এখানে প্রত্যয় নিমিত্ত হচ্ছে এখানে সাপ এখানে এখানে ভূ যখন ভো হয় উ জায়গায় ও হয় ওটা দুটো বর্ণ মিলে এক এ করে এমনি উ জায়গায় ও এসে যাবে কারণ হচ্ছে পরে যে সে সেজন্য এখানে আমরা বলি এটা অঙ্গ কার্য নাকি তো এর আগে যত আছে মানে ভূ ভূ ও কিছু অঙ্গ আর সব প্রত্যয় তো সব সব প্রত্যয়ের প্রভাব দ্বারা ভূ এক এটা ধাতু শেষে ধাতু শেষে এক বর্ণ হলে আর পরে সেরকম প্রত্যয় হলে কোন কাজ হবে ও জায়গায় ও জায়গায় এই জায়গায় আর এই সমস্ত কিছু আমরা আর বিদায়ক সূত্র হচ্ছে এখন যেখানে ধাতুর শেষে নয় কিন্তু শেষের বর্ণ যেটা এর আগে যে বর্ণ লঘু ওখানেও কিন্তু গুণ হোয় ওকে তাহলে ধৃতিবর্ণ পরিচিল যে বুগণে ধা উপধাযাম লঘু এক বর্ণ ই উচে তো বর্ণে গুণতি পূর্বম না অতিমবর্ণা পূর্বর্ণ স মানে কি ওকে যেকোনো বর্ণ যে মানে যেমন যে যে যেকোনো ধাতু অথবা যে কোনো প্রকৃতি আমরা বলতে পারি প্রকৃতি যে কোন কোনো সমূহ যেটা এর আগে যে বর্ণটি এর উপদাস আর এখানে আমরা বলছি যে উপধা যে বর্ণ ও উপর উপধা ওটা লঘু এক বর্ণ হলে এখানে গুণ হওয়ার সম্ভাবনা রয়েছে ওকে তাহলে এগিয়ে যাই আমরা এখানেই তৃতীয় বন্ধন করে হ্যাঁ গঠে পথে প্রথম ব্যথা ইগন্ত অবস্থা কথা দৃষ্টে পূর্বেঠে অবস্থায় আমরা ইগন্ত অবস্থায় কুড়া কথা দৃষ্ঠ কুন্িলাম ধাট অন্তিমবর্ণা সে ধাটিবর্ণ উম ই প্রত্যাহারে কষ্ট বর্ণ মানে ইস্তাহের যে বটনগুলি যেমন হচ্ছে বটগুলি রয়েছে যেমন ই ধাতু ইগান্ত ধাতু সেই সমস্ত ধাতু হলো কন্ত ধাতু আহ সার্বধাতুটেই পারে ইগান্ত ধাত ইকহা গুণ সার্বধাতুক প্রত্যয় পরে সার্বধাতু প্রত্যয় পরে থাকলে সার্বধাতু কার্তাতুকে সূত্রের দ্বারা ইদানিং এখন দ্বিতীয় দ্বিতীয় অবস্থায় ই কুপধার অবস্থায় ই কুপধ অবস্থায় पूर्व दृष्टि आद लघुकथम अवलोकाम अवगमार्थ लघुकथा बोझार्जन लघुकथापि संक्षिप्त दृष्टि लघु कथा देवे পূর্বদৃষ্টি অপে অসে পূর্বদৃষ্টি রয়েছে আজ প্রথমে আমরা লো প্রথমে আমরা লঘুকথা পড়ব কথা এখানে যে উকার দেওয়া রয়েছে বুধ ধাতুর যে উকার সেটি হচ্ছে হস্ত বুধ ধাতাম বুধ ধাতুর উপার সদস্য ধাতু উ রয়েছে এবং এটা কি মানে উপধ অবস্থায় এই উপধ অবস্থায় উপধ অবস্থায় রয়েছে মানে শেষ বনের আগের বর্ণই হচ্ছে মানে বুধ শেষ বনের আগে বন্নই হচ্ছে বুদ্ধাতুর যে গুণ হয়ে যে বোধ বোধটি রূপরূপ হয় তো সেটা কার প্রভাবে হয়ে থাকে সব বিকরণ প্রত্যয়ের কি অর্থন ইতি এবার কি হয়ে থাকে এটা দেখবো धातायाम धात रूपते लघु तस्वीर गुण घटती तार गुण है सार्वधातु के प्रत्य सार्वधातु के पड़े सार्वधातुक संघ प्रत्यय धात अनम से धात उपधायाम ধাতু উপাতে লঘু ইক যদি লঘু ই থেকে থাকে তার গুণ হয় কখন হয় না সার্বধাতুকে পরে অর্থাৎ ধাতহ অনন্তরম মানে সার্বধাতুক সার্বধাতু পরে থাকলে সার্বধাতু পরে থাকলে মানে সার্বধাতুক সংজ্ঞা যে প্রত্যয় মানে যে প্রত্যয় সার্বধাতু সংজ্ঞাপ্রাপ্ত হয় সেই ধাতু থাকে খুবই ভালো বলেছ এখন সবাই বুঝ হ্যাঁ বুঝছো কিনা হ্যাঁ তো গরিব কি গরিব হ্যাঁ হ্যাঁ কি বুঝেছি দ্বিতীয় দশায় আম এখানে সংক্ষিপ্তা লেখা লেখা আছে মানে সংক্ষেপে লঘু কথা মানে আমরা তারপরে লেখা আছে পূর্ণ দৃষ্টি পূর্ণ দৃষ্টি লঘু কথা হবে মানে তোমার কি কি হলো কি কি হলো দু মিনিটে বলতে পারো আর পাঁচ ঘন্টায় বলতে পারো তাই তো মানে লঘু ও দীর্ঘ দুটো দু রকমের হয় তো হ্যাঁ বোঝ পারে আমি বলছি যেটা বুধ পদ্ধতি অত উকার উপায় সেই ওই জায়গাটা বুঝতে পারো না বুধ ধাতো উপধায় মানে উপধাতা আমি ঠিক বুঝতে পারিনি তখন আমি মাকে ঢুকলাম আবার বলোধা মানে তাহলে যেমন আগে আমরা দেখেছিলাম যে ভূধ আতু ওখানে শেষে শেষে গুণ হচ্ছে দীর্ঘকার কিন্তু এখানে এর কিন্তু গন্ধ তো যেহেতু ইক বর্ণ আলাদা জায়গায় আছে শেষে নয় কিন্তু এর আগে যে সে জন্যে আলাদা সূত্র হবে যেখানে শেষে রয়েছে যেখানে শেষে নয় আলাদা সূত্র হবে ফুগন্থ লুগন্ত লঘুপত স্বেচ্ছা সূত্র তো এখানে লেখা আছে হ। ধা ঠিক আছে তো এখানে সাবধা প্রত্যয় ক্ষেমন করে জানি যে সাবধাতক প্রত্যয়ে মনে আছে গরিবন বলো কামন কামন করে জানতে পারি যে এটা ধৃতিবন বলো ধৃতিবন হ্যাঁ শীত হয় সে হলো শীত টিং শীতের সর্বধার্মজ্ঞা হয় হ্যাঁ আগে সব বলে তো সব শীত তোমি তুমি এগে হ্যাঁ বুধ সবটি আছে তো সব সার্বধাতুক আর এই যে বুধের উপকারটা হলো এবং এটা হয়ে হলো ওকার যে বুধ থেকে হলো বোধ বোধ আরেকবার আরেকবার হ্যাঁ আমরা তো জানলাম যে এবং সার্বধাতুক পরে থাকতে হবে তো এখানেও সার্বধাতুক পরে আছে মানে সবচেয়ে সার্বধাতুক সার্বধাতুকটা পরে আছে আর বুঝ এখানে আহ উকারটা হলো উপধা যেহেতু শেষ বর্ণের আগের বর্ণ উকারটা উপা এবং এটা ইট ই ই পড়ছে মধ্যে তাহলে সার্ব ধাতুক পরে আছে আর এটা আহ উপধা এবং ইট তো সেই জন্য এটার গুণ হবে এই সূত্র দ্বারা প্রুগান্ত ধুপা ধুপছে এই সূত্রের দ্বারা গুণ হয়ে হচ্ছে সূত্রটার দ্বারা কি হচ্ছে মানে সূত্রটার মানটা কি সূত্রটার মানে হলো এই যে প্রথমটাই লেখা আছে এই সুগন্ধ লঘুপথ দেখে লেখা আছে না ধাতহায়াম মানে ধাতুর উপধাতে লঘু ই ধুর উপাতে যদি লঘু ইস্যানি তাহলে সার্ব ধাতুকে পরে তাহলে তার গুণ হয় সার্বধাতু যদি পরে থাকে ধাতুর উপধাতে যদি রস্য ই থাকে তাহলে তারপরে ধাতু কোথায় লঘু ইতিহাস ইচ্ছে তাহলে ঈদটাই কি সেই লঘুটা লঘু ইক বলেছে সেটাই কি রস্তা না লঘু মানে দীর্ঘ নয় আর সার্বধাত সার্বধাতুকের পরে তার মানে আহ এই জায়গাটা একবার বলো হ্যাঁ ঠিক আছে তাহলে কথা ছিল ছোট কথা মানে তিন ত্রিশ পান আমরা দেখেছি এখানে উকার দেখছি যে সূত্র রয়েছে এই সূত্র দ্বারা উকার জায়গায় ও এসে যাবে বোধ হবে সব থেকে আ রয়ে গেল তো বোধ আ বিবসা মানে বস্তির ইচ্ছা মানে বলার ইচ্ছে লিধি আছে লড প্রকার লিভক্ষাতে লর্ড প্রত্যয় বিধান দেওয়া হলো দিয়ে বুধের পর লাম যেহেতু কি করছি আবার লট স্থানে প্রথম পুরুষ এক বচনে তীত প্রত্যয় আদেশ এবারে লট স্থানে প্রথম পুরুষ এক বচনে তীত প্রত্যয়ের আদেশ হলো যেহেতু আমরা প্রথম পুরুষ এক বছর পুরুষ এক বছর মানে প্রথমটায় বুধ তীপ এই অবস্থাটায় হলনিয়াম ইয়ান এুত্রে না পকা আর হচ্ছে ঈট সংজ্ঞা এবার যে তীপের প আছে এটার হলনিয়াম এই সূত্র দ্বারা পকাডের ঈট সংজ্ঞা হচ্ছে আটটার শিয়া লোকাল লোক হঠটা লোপ এই সূত্রের দ্বারা লোক হচ্ছে এবারে তিন শীত সার্বত ধাতুকম ইয়া না সি তিন সার্বত হাতুক সং আর তিন শীত সার্বত ধাতুকম এই সূত্রের দ্বারা তিতো হলো তিন ছাগ ধাতুর সংজ্ঞা হয় তাহলে তীতো তিন তাহলে এই তিটা তাহলে সার্বধাতুর সং বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এবারে এই সার্বাতু পরে থাকায় সব প্রত্যয় বিহিত হল এটা নূতন এটা নূতন কর্ত আমরা দেখব হম কর্তরী সাপ কর্তরী কর্তরী মানে কর্ত অর্থে মানে কর্মবাচ্য কর্মবাচ্য হলে সব হবেনা সেটাই বুদ্ধি সেটাই বুদ্ধি হবে হম কর্তরী সাপ কর্ত এখানে বুধ তি টি মানে কর্ম কর্ত কর্তৃবাচ্য কর্মবাচ্য নয়তো ক্রিয়তে লিখিয়ে এখানে গেখতি টি আছে তো হলে তো কর্মবাচ্য হতে পারে না তাই তো এখানে এখানে কর্তৃ অর্থ তো এখানে কিন্তু সূত্রে না কৃ অর্থে সাবধাতুক সংখ্যক প্রত্যয় পর প্রত্যয় বি যে ধাতো ধাতু পরে যে প্রত্যয় রয়েছে এই প্রত্যয় এই হলে আর সাবধাতুক সংজ্ঞক হলে সব এসে যাবে ধাতু আর চতুর্থ ধাপ চতুর্থ ধাপে এখানে লেখা আছে বুধ টি আছে তো আর পঞ্চম ধাপে লেখা আছে বুধ শক্তি এখন প্রত্যক্ষটা কি কর্তরিস বলছে যে এই যে বুধ ধাতু পরে যে প্রত্যয় রয়েছে এই যদি সব ধাতুক আর যদি কর্তৃক কর্তৃবাচক হতে হবে আর কর্তৃবাচ্যক হতে হবে ঠিক আছে এখানে দুটোই আছে দুটো দুটো আছে মানে প্রত্যে তিং তো মানে কি তিপ্তিপ্তি তাম ইড বহি মহি আষ্টা দশ প্রত্যে রয়েছে এখানে প্রথম প্রথম হচ্ছে দ্বারা সাবধাতুক সংজ্ঞা মানে এর নাম হচ্ছে নাম এক নাম আর টিং ও অন্য নামে তিনতে নাম রয়েছে নয় হুম তো সেজন্যিস নিজের কাজ করবে এখানে ক্ষতরি দিন জীর্ণ সূত্রে না কর্তরি অর্থে এটি সাব সবাই বিহিত হয় বন ওকে তাহলে আমরা এগিয়ে যাবো এগিয়ে যাব দৃষ্টি বোন পর সূত্রে লিট বর্ণা ইঙ্গা প্রত্যয় আদৌ প্রত্যয় না আমার নিতি যে প্রত্যয়ের না হয় তাহলে ল সবর্গের লগের ইৎসংা হয় তো সবটা তো তদ্ভি প্রত্যয় নয় আর এখানে সব সত্য এই সূত্র দ্বারা আর সবার লোপ হচ্ছে তো শুধু করে থাকছে সালো চলে গেল এদের অ খাটছে পূর্বতনে পাঠেতাম পূর্বতন পাঠে আমরা দেখলাম যে অপ ইত্যাস প্রতিনিধি অল সতের প্রতিনিধি तयो लक्षण तिठती है सकार सेज्ञा अतः अवशिष्ट अकार अस्था होते अवशिष्ट अकार आ যেহেতু সপ অকাল হল সপের প্রতিনিধি তাই বলছে যে সকালের ঈদ সংজ্ঞা হলো অবশিষ্ট অ্যাহাং সার্বতাহাতুকা সং শীত শীত আছে যেটা এখন তাহলে অটা হচ্ছে সার্বধাতুক সংয অ হল প্রতিনিধি সং घुप्र चाने सूत्र धातुणी लघुप्र द्वारा धातुए अवस्थित शुरु हो प्रतनिधि मैं छ नम्बर दावे बुध योग अः योगती এই অটা হলো শতের প্রতিনিধি তার মানে এটা সব তার মানে এটা আহ সার্বধাতু সম্ভব মানে সতের প্রতিনিধি সপ হলো শীত আর তার প্রতিনিধি হলো অটা হলো শীত তাহলে অটা সার্বাতুক তো সার্বধাতুক পরে আছে অটা সার্বধাতুক আর এদিকে সেজন্য আহ এই ধাতুতে উপধাপে অবস্থিত যে হচ্ছে ঈদ মানে উকার সেটার গুণ হচ্ছে বন বুঝেছি বুঝেছ প্রতিনিধি মানে আগের কাছে আমরা দেখতে পাচ্ছিলাম যে হলো সবের প্রতিনিধি সকাল সকাল সকালে ভবতী लक्षण टाइटे गकार अतः अवशिष्ट आकार शीत अस्ती सकाले ईट संज्ञा हो तिष्ट जो आकार शीत हो শীত আস্তি আত্মিত সার্বধাতক সংঘ প্রত্যয় হয়েছে তদা তুবন্ত ল সূত্রে ধাতু উপ ঘু পদ্য এই সূত্রের দ্বারা ধাতুরাতুর আছি ভালো ভালো বলেছো গরিবন বলো বুঝেছি কি বুঝেছো বলো একবার সকাল ঈদ সঙ্গে ওকে আছে হয় তাহলে আমরা স্থুল রূপে আমরা বুঝেছি পুগন্ধ লঘুপ চা কি রকমের কাজ করে এখন শাস্ত্রীয় রীতি আচ্ছা তাহলে বলছে যে বুথ সব ইয়সঙ্গে সুগন্ধস্য লুপন্ধে অর্থাৎ এই যে আমরা পেলাম বোধ হ্যাঁ আমরা দিয়েছিলাম প্রক্রিয়ার দ্বারা বিভিন্ন অর্থাৎ এর অর্থ কি লঘু তুগন্ত লঘু উপদেশীয় চা এই সূত্রের অর্থ কি তো প্রথমে বলছে তুগন্তসীয় চা অঙ্গ ইকা গুণ ধাতু কার্য ধাতু কয়হ অনুবৃত্তি সহিত আচ্ছা বলছি সার্বধাতু কার্য ধাতু কয়হ আচ্ছা বলছি পুগন্তের লঘু পদের মানে পুক যার রয়েছে এবং লঘু উপভার অনেকগুলো বিশেষণ রয়েছে পুগন্তসিও লঘুপদেশীয় অঙ্গসীয় কহা এগুলো প্রত্যেকে কিন্তু বিশেষণ বিশেষ ভাব রয়েছে ই কহ কিরকম অঙ্গটা হচ্ছে ইগন্ত অঙ্গ হবে তো কিরকম কিরকম ইক সেটা থাকে এখানে এখানে বুঝতে হবে এখানে বুঝতে হবে যে ভুগন্ত হ্যাঁ ঠিক আছে ওকে দরকার হবে না আমরা পরে দেখবো মানে কি এখানে সেরকম পরিস্থিতি নেই দরকারও নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে ভাগটা আমরা পেলাম সেটা আমরা পরে দেখবো Uh, मान नीचे देखो बुध धातु कृत प्रसंग बुध नहीं प्रसंग रसंग प्रसंगे बना लघुपथस्य अंक गुण सार्वधातु कायी अस्माकृत मुख्य भाग अ ইগন্ত হচ্ছে এবং সেটা কিরকমই না লঘু উপধা যুক্তই মানে দীর্ঘ হবে না শুধুমাত্র লঘুগুলো থাকে লঘু ই মানে ই দীর্ঘ ই কার নয় মানে দীর্ঘ উকার নয় এরকম হবে কিরকম অঙ্গ হবে আর্থ ধাতুক যখন সার্বধাতুক বা আট্ট ধাতুক পরে থাকবে আচ্ছা চার লেঘ উপা লঘু হসভি ইটি স্ত্রীলিঙ্গে স্ত্রী লিঙ্গে যখন আমরা লঘু উপার কথা বলবো তখন সেটা হবে লঘবি স্ত্রীলিঙ্গের রূপ হচ্ছে লঘবি আচ্ছা লগবি ও কুপধা লঘু উপিঙ্গে শ্রীলিঙ্গে কেন কেন বলা হচ্ছে যেমন লতা মালা সীতা আকার আন্তঃ শ্রীলিঙ্গা সেজন্যী অনুযায়ী লঘবী শ্রীলিঙ্গে হয়ে গেল কোনগুলো হস্ত ইকের মধ্যে পড়ছে তো ইক প্রত্যাহারের মধ্যে আমরা যখন ইক তো সেখানে দীর্ঘ থাকবে না হস্ত্র থাকবে ই থাকছে না শুধু ই থাকছে উ থাকছে উ থাকে না ঋ থাকছে না তাহলে উকার যেমন বলছে বুদ্ধাতু তাহলে বুদ্ধাতুর ক্ষেত্রে বলছে কোনটা হ বুদ্ধাতুর যে উকারটা হস্ত্র তার জন্য সেটা হচ্ছে লঘু উপধা এটা হস্ত এবং সেটা পড়ছে এবং শেষ বর্ণের আগের বর্ণ হওয়ার জন্য এটা লঘু উপধা লঘুপাধিও আচ্ছা লেগি উপধা তার লঘু উপ अच्छा लघु लघु उपधार तस् लघु उपध्य अंग लघु उपधार अंगेर प्रत्येक पूर्व यहा संपूर्ण भाग প্রত্যয় অঙ্গ অঙ্গা সম্পূর্ণ ভাগ প্রত্যয়ের পূর্বে যে সম্পূর্ণ ভাগ থাকে সেটাকে বলছে অঙ্গ যদি আমরা ধরি আচ্ছা এখানেই বলছে নাকি আচ্ছা এখানেই উদাহরণ দেওয়া অত্র সপ ইতি প্রত্যয় এখানে উদাহরণ দিয়েছে অত্র সপ ইতি প্রত্যয় যেমন বলছে সব প্রত্যয় চশমা প্রত্যয় পূর্ব সম্পূর্ণ ভাগ সম্পূর্ণ ভাগ থাকে সে সম্পূর্ণটাই হচ্ছে অঙ্গ তাহলে যদি এরকম নেওয়া হয় যে বুথ যোগ সব যৌক্তি তাহলে এক্ষেত্রে বলছে যে অত্র সপ ইতি অঙ্গ কেন হলো কারণ আমরা দেখলাম যে প্রত্যয়ের পূর্বে যে সম্পূর্ণ মাঠটা থাকে সেটা টোটালটাই অঙ্গ হয় তাহলে সব এই পূর্বে বুদ্ধাতু রয়েছে তাহলে এটা টোটালটাই অঙ্গ হলো এবার যদি ধরো আমরা নিতাম যে বুধ যোগ সব যোগ তাহলে টিটাও তো প্রত্যয় সবটা যেমন মানে তখন অঙ্গ কি হতো বুধ যোগ সবটা কিন্তু এখানে দেখিয়েছে সবটা শুধু দেখিয়েছে যে বুধ যোগ সব তাহলে ক্ষেত্রে সবটা যদি প্রত্যয় হয় তাহলে তার পূর্বে টোটালটা অঙ্গ মানে বুধ ধাতুটা সতের অঙ্গ আচ্ছা অতহ বুদ্ধ তাহলে আমরা এতক্ষণে কি পেলাম লঘু উপধা কোনটা পেলাম না বুধ ধাতুর যে সেটা পেলাম উপধা তাহলে উপ কোনটা হলো না বুধ ধাতু বুধ ধাতু স্বয়ং লঘুপদম বুধ ধাতুটা হলো সম্পূর্ণ ভাবে লঘুপদ মানে লঘু উপযুক্ত অঙ্গম আচ্ছা সম্পূর্ণটা মিলে কি হলো না বুধ ধাতুহ সব লঘুপদম অঙ্গম হচ্ছে সপ্রত্যয়ের অঙ্গ মানে বলবেন না তুমি কি বুঝেছ সেটা বলো আমি যেটা বুঝেছি সেটা বলছি যে লঘুপদশ লুক সাবধাতু কার্যধাতু কয় ম মানেগন্ত অঙ্গশ বলতে পারছি লঘুপদস লুণ হয় গুণ হয় কার্য ধাতু করার সূত্রের দ্বারা ভূগন্তের লঘুপদ অঙ্কের ইকবর্ণের গুণ হয় না না থাকলে লো প্রসঙ্গের গুণ হয় দেখলাম কি বললো না যে তাহলে যে অ আর তার আগে যে লঘুপধ হচ্ছে সূত্রটা এটাই বলছে যে যদি লক্ষ যুক্ত হয় এবং সেটা যদি করতে হবে অন্তর্ধান্ত হয় যেমন সময় ধরো সার্বধাতুক পরে থাকবে সার্ব পর্যা সার্বধাতুক পরে থাকতে হবে সার্বতাত শীত হচ্ছে সকার যায় ঈদ হয়েছে তাহলে সব প্রত্যয়ে সকার ইট হয়েছে নকত দিক দ্বারিত বন্য দিক দিক তো তাহলে এখানে সকার হয়েছে তার জন্য সপ্তাহে শীত একটা কন্ডিশন হলো আর কি করতে হবে না অন্ধা যুক্ত হতে হবে এবং শুধু ইক অন্ধ হতে হবে ইকন্ধ থাকবে তাহলে এখানে ই প্রত্যাহারের অন্তর্গত ই রয়েছে এবং দীর্ঘ তো নয় লঘু মানে লঘু মানে উম উঘু মানে উকার নয় উকার লঘুপুক্ত লঘু ই এবং এটি কিরকম মানে বলছে উপদাহ হচ্ছে শেষ বর্ণের আগের বর্ণ বৃদ্ধের শেষ বর্ণের আগের বর্ণ হচ্ছে এবং সেটি কি বঘু ফলে এতগুলো বন্দী রয়েছে তার গুণ হবে কখন গুণ হবে সার্বধাতুক পরে থাকলে অটা হয়েছে এমন তাহলে অটা পরে জন্য মানে অটা সার্বধাতুক সংজ্ঞাপ্রাপ্ত হচ্ছে তাহলে অকারটা পরে থাকার জন্য লঘু উপহার দূর হয়েছে মানে বুধের যে সেটা প্রকার হয়েছে দিয়ে বোধ হয়েছে আপনি একটু সহজ করে বুঝিয়ে দেবেন আমি ওটা অতটা বুঝতে পারলাম না এটা আপনি আরেকবার বুঝিয়ে দেন আমি সেভাবে বুঝতে পারলাম না তুমি বুঝেছ বুঝতে পারলাম না কেমন করে হবে তুমি বুঝেছো তোমার কিছু জানো তো এখানে এখানে আমরা দেখবো না মানে কি বলো লঘু উপধা মানে ছোট উপথা মানে আহ হ্যাঁ আপনি বলেন বুধের রসু কাটা যদি হয় সেরকম ছোট উপধা লঘু কথা হ্যাঁ মানে এখানে আহ চতুর্থ লেখা আছে তুমি বলো এখানে চতুর্থ কিল লেখা আছে লক্ষী উপদা লঘ উপী শব্দ স্ত্রীলিঙ্গে লঘু শব্দটা লি হয় আর উপা মানে হ্যাঁ স্যার উপধা মানে সেই আপনি যে কথাটা বললেন ওই ভয়ের আগের বর্ণটা রসুকর্তা সেটা হলো ঠিক আছে বলে ওটা হরসুকার লঘু কিনা হ্যাঁ হরসুকার লঘু ঘু তো লঘু হলে তাহলে বর্ণ হচ্ছে হ্রসুকার আর সে হরসুকার সেজন্য লঘু আমরা বলি তো এই যে উপধা এই যে উপধা লঘু এত আমরা বুঝেছি এখন এখন ছয় নাম্বার ছয় লঘু উপ হ্যাঁ লঘুপদস লঘবি উপী লঘুপদস মানেধা বহুবী সমস্যা লশ্ব লঘুপদ তার সেই লঘুপদ অঙ্গের প্রত্যয় পূর্ব যাহ সম্পূর্ণ ভাগ আহা সত্যশ প্রত্যয় পূর্বের যেটা সম্পূর্ণ ভাগ রয়েছে সহ তার অঙ্গম সেটা সেই প্রত্যয়ের অঙ্গাতু সব প্রত্যয়ের এখানে অত হল বুধ ধাতু হলো সব প্রত্যয়ের অঙ্গ বুধ ধাতু লঘুপধা হর্ষে উকার বুধ ধাতু হল পদ লঘু উপধা যেহেতু কারণ হস্য মানে কি তাকে বলে সেটা যদি যদি আমার কাছে আমার কাছে আর পঞ্চাশ টাকা লোক অঙ্গ হ্যাঁ ঠিক আছে তো আহাতা কিন্তু এই জায়গাটা একটু বুঝতে পারলাম না মানে কি জানো তো অঙ্গম অঙ্গম এই যে কোনো প্রত্যয় প্রতীয় আগে যত আছে কিছু অঙ্গ তো যদি বুধ শক্তি সব প্রতি নিয়ে সব প্রত্যয় নিয়ে বুধ অঙ্গ আর সমস্ত কিছু অঙ্গ হয়ে যাবে আর না না সব নিয়ে বুধ বুধি অঙ্গে নিয়ে বুধটা হলো অঙ্গ হ্যাঁ ঠিক আছে তো লঘুপতাশ্যার অর্থ হল লঘু যে উপী হ্যাঁ কিন্তু এই যে এই যে বহুব্রীহী হয়ে গেছে লঘুপদম মানে কি যে লঘুপদ মানে লঘুপথটা যে লঘুপদম হলো সেটা কেন বহুব্রী সমাজে তাই তো স্যার না মানে হ্যাঁ মানে লঘুপদম এর অর্থটা কি মানে উপদা লঘদা লঘ লঘুপতা লঘুপতা মানে উলিঙ্গুপদা স্ত্রীলিঙ্গে তখন এর অর্থটা হচ্ছে উকার কিন্তু লঘুপধম যখন আমরা বলি এখন শ্রীলিঙ্গে নয় তারপর বলতে পারবো না কি বুঝতে পারছি না লঘুপদ যেটা সেটা লঘু উপধার লঘ উপিঙ্গে লঘুপদম হ্যাঁ লগুপথমানে এখানে স্বয় লঘুপথম এখানে মহাপ দোষ আছে লঘুপথম আহত্যুধ ধঘুপ তাহলে মানে উপায় যেহেতু তাই বুদ্ধি স্বয়ং লঘু পদ হ্যাঁ মানে মানে এখানে লঘুপথা জার লঘুপথা জার ওটা হয়ে গেছে লুপ্রধাম অঙ্গম লঘুপথাম এখন লঘুপথা লঘুপথা মানে উকার আর ও যার উপু ও উপুপথম না না তুমি বুঝেছো কিনা লঘুই উপদা মানে লঘু উপদা মানে উকার লঘু উপদা মানে উকার আর কিন্তু ওটা হয়ে গেছে সম্পূর্ণ বুধ ধাতু নাকি এই যে উকার পদা কিন্তু বুধ ধাতু লঘু প্রধান যার উপদা লঘু যারটা লঘুপ্রথম যে অঙ্গ যে অঙ্গ রকম হয় পুজো তো হ্যাঁ সপ্তম নিয়ন্ত্রম আচ্ছা সার্বধাতুক আছে সপ্তম নিয়ন্ত্র পদ মানে এটি সপ্তমের দ্বিপথমে রয়েছে আচ্ছা পানিনীয় সূত্রে দেখেছি মানে এই পাঠের আগে আমরা পড়েছিলাম যে সপ্তমী বিভক্তি যেমন বলা হচ্ছে যে সার্বধাতুক আর্য ধাতুকর মানে কি বলছে না সার্বধাতুক আর্য ধাতু পরে থাকি রঘু উপযুক্ত ইগন্তের গুণ হবে মানে তার কি হচ্ছে তার পূর্বে কাজটা হচ্ছে এটা সার্বধাতুক বা আটধাতুক পরে থাকলে কি হচ্ছে তো সপ্তমী বিভক্তির কাজটাই হচ্ছে মানে সপ্তমী সপ্তমীয় সপ্তমী বিভক্তির কাজ কি না সেটি যদি পরে থাকে তাহলে পূর্বে কার্য হবে অতহ সার্বধাতুক সংঘাত পূর্বং তাই সার্বধাতুক পূর্বে নাম ও সাপ্রত্য পূর্ব যেমন আমরা দেখলাম যে সার্বাত সার্বধাতুক এই বিকরণ প্রত্যয়ের পূর্বে লঘু উপধাম না তার পূর্বে কি রয়েছে বুধ ধাতু রয়েছে এবং মানে আগে আলোচনা থেকে আমরা পেলাম যে বুধটা কিরকম না বুথটা রকম বলছে লঘু উপধাযুক্ত মানে স্বয়ং হচ্ছে লঘুপধম মানে কি বললো না সার্বধাতুক সংেত যদি সার্বধাতুক লধাম মানে লঘু উপধা যার এরকম এরকম ধাতু যদি পূর্বে থেকে থাকে যেমন সব বুধ যোগ সব এখানে সব হচ্ছে সার্বধাতুক সংগরণ প্রত্যয় তাহলে তার পূর্বে বুদ্ধাতু রয়েছে এবং সেটি নিজে লঘুপথ তাহলে এটা থাকার জন্য কি হচ্ছে অঙ্গায় কাহা মানে তার অঙ্গের মানে আমরা অঙ্গের অঙ্গর মানে অঙ্গের বলে সেটা আমরা আগেই পেলাম যে বিত্যয়ের পূর্বে যশ নাস প্রত্যয় বিধি তার দাদি অঙ্গম মানে যেখান থেকে প্রত্যয়ের বিধান করা হয় তার পূর্বে যেটা থাকে সেটাই হচ্ছে অঙ্গ তাহলে এখানে যদি বুধ যোগ শব্দ নিই তাহলে বুধ এই যে লঘু উপধা সেটা হচ্ছে অঙ্গ তাহলে তার কোন অঙ্গ বলছে বুধের বুধের কি হবে না বুধ এই ধাতুর কি হবে না লঘু উপধায় ই কাহা ই ই শ্রেষ্ঠী বিভক্তি ই কাহা আচ্ছা লঘ উপায় অন্তর্গত যে উকারটা সেটা লঘু উপী বলেছে যাই হোক লঘু উপকার স্থানে বুথ ইয় বোধটি বর্ণমিলনে কি হলো না বোধটি মানে এখানে কন্ডিশনটা কি পেলাম কন্ডিশনটা পেলাম যে সব এটা হচ্ছে সার্বধাতুক প্রত্যয় তো এটা কি বলছে যেহেতু কাজ হয় মানে সার্বধাতুক আত্যয়টা সপ্তমী অন্ত হওয়ার জন্য সপ্তমী বিভক্তির কাজ হলো কি না পূর্বে কাজ হয় তাহলে সব এই বিকরণ প্রত্যয়ের পূর্বে কাজ হবে কি কাজ হবে না গুণ কার্য হবে তাহলে কি রয়েছে যার মধ্যে রয়েছে তাহলে তুমি বলছো হ্যাঁ মানে হ্যাঁ ঙ্গ নয় কিন্তু মানে ঈদ প্রত্যাহারের অন্তর্গত উকার যুক্ত হ্যাঁ মানে মানে রয়েছে হ্যাঁ এখানে নয় হ্যাঁ হ্যাঁ তাহলে ইয়ে যদি হতো মানে যদি আপনার শেষে বুথ এর ধয়ের স্থানে যদি উকার যুক্ত হতো তাহলে আমরা কি বলতে পারতাম হ্যাঁ ঠিক ঠিক তাহলে লঘু উপ সার্বধাতু প্রত্যয় পরে থাকার জন্য কি হচ্ছে তার অঙ্গের মানে লঘু উপধার কি হচ্ছে না গুণ হচ্ছে গুণ হয়ে কি হচ্ছে না উকারের স্থানে উকার হচ্ছে তাহলে বুধ ইয়োগ সৎ কি মিলে বলো কি পায়নি বনস্পষ্ট হয়ে গেল মানে তুমি মানে কি এখানে শুনতো হ্যাঁ সপ্তমী ভক্তি সাবো সপ্তমী ভক্তি এর অর্থ ঠা কি কেন সপ্তমী কি লেখা আছে লেখা আছে যে পানীয় সূত্রে এর অর্থটা কি পূর্ব কার্য মানে কি আচ্ছা দৃটি বন বলো যেখানে মানে পানিনি সূত্রের মধ্যে যেখানেই দেখবো যে সপ্তমী বিভক্তি আছে বুঝবো তাহলে ওই কাঠটা আগে হবে যেমন এখানে সার্বধাতু কাজ ধাতুক বলেছে তো এটা সপ্তমী বিভক্তিটা আছে সার্বধাতু কাজ ধাতু তো আমরা যেখানেই তার মানে এটা সপ্তমী বিভক্তিটা আছে সার্বধাতু কাজ ধাতু তার মানে এটা যেখানে আমরা সার্বধাতুক সংযোগ বা আধাতুক সংযোগ কিছু দেখতে পাবো কিন্তু তার আগে হবে যেমন এই দূত শক্তি এখানে সব হলো সার্বধাতুক আর সার্বধাতুক কিন্তু এই সূত্রের মধ্যে করে আধাতুক সূত্রের মধ্যে সার্বধাতুক টা কিন্তু মানে সপ্তমীর বিভক্তিতে আছে সেই জন্য আছে তাই হবে তার মানে দুধে কাটতে হবে হ্যাঁ ভালো দীপানি দীপানিবন বলছো তো সপ্তমী মানে ধাতুক আতীয় সপ্তমী বলে যে কাজ এখানে কাজটা কি বলো কোনটা কাজ হচ্ছে কাজটা কাজটা কি আমরা যখন বলি কাজ কাজ মানে এখানে কি মানে এই সমস্ত কিছু আমরা যে যে সাদ ধাপ আমরা দেখেছি এখন হম যে শুরু থেকে যেটা এখন শেষে বোধতি হয়ে গেল তো এখানে কি রকমের যে কোনো পরিবর্তন হয়ে গেল শুরুতে বোধ শুরুতে ডাতু দাতু ছিল বুধ তারপর সার্বজাত হ্যাঁ হলো মানে শুধু খুবই সরল আমার যে গেস প্রশ্নটা কি খুবই সরল কাজটা মানে গুণের কাজ যখন আমরা এখানে আমরা বলছি কাজ কাজ কাজ মানে গুণ গুণ পরিবর্তন তো উ জায়গায় ও এসে যাওয়া উ জায়গায় ও এসে যাওয়া মানেই গুড় কাজ ঠিক আছে তো এই যে কাজ এর নিমিত্ত কি নিমিত হচ্ছে সব আর সব এর পরে সব মানে বুধ দাতু আগে সব পরে তো নাকি তো আহ যেখানে যেখানে নিমিত হচ্ছে পরে মানে এখানে সব নিমিত্ত হচ্ছে কাজ কাজটা কি গুণ হচ্ছে বুধ ধাতুতে এই কাজটির নিমিত্ত হচ্ছে সব সব পরে বুধ আগে তো সেই জন্য এখানে আর জন্য এখানে লেখা আছে যে সপ্তমী ব্যক্তি মানে পূর্ব কাজ পানীয় সূত্র সূত্রে কাজ যেটা গুণরূপী কাজ এর নিমিত হচ্ছে সব সব পরে বুধ আগে তো আমাদের কাজ সেটা পূর্ব কাজ সব সব সব নিয়ে সব নিয়ে সবের কন থেকে বুধ আগে সব পরে তাই তো তো সেজন্য পূর্ব কাজ কাজটা কি গুণ কাজ আর এই কাজটি সবের আগে হচ্ছে আগে পরে মানে এখানে সময় নয় জায়গা জায়গা শারীরিক দৃষ্টি থেকে এখানে জায়গা বুধ আগে সব পরে তো পূর্ব কাজ হচ্ছে বুধ দাতুতে আর এর নিমিত নিমিত্তি হচ্ছে সব আর সব মানে সব দাতক মধ্যে এই শব্দটি এসে গেল স্পষ্ট করার জন্যে স্পষ্ট করার জন্যে যে নিমিত গুনের যে নিমিত সেটা পরে হতে হবে আর কাজ আগে মানে পূর্ব সে জন্যে তৃতীয় তাপ তৃতীয় তাপ দেখো তৃতীয় তাপ আমরা এখানে এক মানে বুধ ধাতু তো বুধ ধাতু বুধ ধাতো বুধ ধাতু বুধ ধাতুর বুধ ধাতুর আঙ্গের গুণ হয় সাবধাতুক মানে সাবধাতুক সংগ্রহ আর আগে আমরা দেখেছিলাম আগে বুধ ধাতু পরে সব প্রত্যয় তো কাজ চা গুণ সেটা আগে আর পরে যেটা প্রত্যয় সেটা পরে সবদাতক মানে যে নিমিত সাবধাতক সংগ সব হতে হবে আর কাজ আগে হতে হবে কাজ তো মোট আমরা দেখছি যে লঘুপত্যঙ্গে এক গুণ সাবধাতক আটকাত এটি আজকের পাঠ স্পষ্ট হয়ে গেল আমি আশা করি হয়ে গেল তাহলে আমরা শেষ করি আর এখান থেকে আগামী আগামী সপ্তাহে এখান থেকে আমরা এগিয়ে যাবো মানে যে কি ধাত এরকম কাজ হতে পারে ঠিক আছে তাহলে আমরা এখন শেষ করি ধন্যবাদ নমস্কার